আনাস ইবনু মালিক রাজন হতে বর্ণিত তিনি বলেন আনসারগণ খন্দক যুদ্ধের পরীক্ষা খননের সময় বলেছিলেন আমরা হলাম ওই সমস্ত লোক যারা মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম এর হাতে জিহাদের জন্য বায়াত করেছি যতদিন আমরা বেঁচে থাকবো এর উত্তরে নাবি সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আখিরাতের জীবনই আসল জীবন হে আল্লাহ আনসার ও মহাজিরদের সম্মান বাড়িয়ে দাও